তো আমরা আজকে শেখের এই সংক্ষিপ্ত কথা হলো আরও বেশি আনন্দ পেলাম আমাদের এই পরিবেশটা আরও প্রাণবন্তকর হয়ে উঠলো সেই জন্য আমরা দোয়া দিচ্ছি আল্লাহ তাকে যা খের দান করেন এবং আবারও অনুরোধ জানাচ্ছি মোবাইল আপনারা এখানে শুধু আমাদের টাইমে নয় বরং অন্যান্য সময়ও যেহেতু দিনই মাহফিল আলোচনার মাহফিল আপনারা বন্ধ রাখেন আর একান্ত কারো জরুরি কিছু থাকলে তাও সাইলেন্টে দিয়ে রাখেন যেহেতু এখানে পুরা দিক্রুল্লার মাহফিল এখানে জিকির হচ্ছে তো সংক্ষেপে আমি এটা খালি অনুমান দিতে চাচ্ছি শেখ কী বলতে চেয়েছিলেন সেটা হলে এই এই এই আবেগ পূর্ণ মুহূর্তে উনি চাচ্ছেন যে এতো বাংলাদেশে মুসলমানদের যে ঢল নেমে গেল উনি প্রথমে বললেন যে বাংলাদেশের আজকে গোল্ড মেডেল পাওয়ার দিন मानुषर आल्लर का स्वतस्तभव तो यह मुहूर्ते विशेष एक बड़ रोग इंगित हमें अनेक समय इमान के खाटी करार चेष्टा करा नामी अनेक पाव जाए रोजेदार पावजा हज जकत इसलमर रखुन अनेक क्षेत्र में सजाग कमानदा के खाटी रखार क्षेत्र में अने सजाग नई जर फिर দরগা কে চিনেন এখন দরগার নাম উল্লেখ করলেন দরগা মাজার পীর খানকা যত কিছু আছে যেগুলোর মাধ্যমে তাবিজ তুমার এগুলোর মাধ্যমে ইমান নষ্ট হয় সবগুলোর ক্ষেত্রে উনি বললেন যে এটা আপনি সুসংরক্ষিত না রাখেন হেফাজত না করেন কবরে গেল আপনার আল্লাহ সম্পর্কে আপনি জবাব দিতে পারবেন না ইসলাম সম্পর্কে না না বিভাগ তখন হা হতাশ করবেন আর বলবেন যে আমি জানি না আমি জানি না সেই দিন আপনারা আমি জানি না কোনো কাজ দিবেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের প্রতি উনি ইঙ্গিত করেছেন যে আমাদের দায়িত্ব হল কি আজ্লাহ ও আতিউর রাসুল আমরা যদি ইমানদার হই আলহামদুল্লাহ ইমানের ভিত্তিতেই আজকে আমরা এই মসজিদে জমায়াত হয়েছে এবং আমরা মুসলমান হিসেবে সবাই ইসলামের নামে আমাদের তালিকা নাম লিখিয়েছি তদেব এটার আসল দাবি হল যে আনগত্যের ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহ চূড়ান্ত আর সেই সাধারণ মোহাম্মদ রসুল্লাহান পর্যায়ের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব এবং সত্যা আর ছাড়া আর যারা হবে মা অনুসরণ আপনি করবেন একসময় শিক্ষকের কথা মানবেন সেগুলি হল আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের অধীনে যদি হয় তাহলে আপনি মানবেন তা না হলে আর কারো কথা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে মানা যাবে না এটা হলো তার আলোচনা সারসংক্ষেপ এবার আমি আর সময় নষ্ট না করি বরং আরেকটি বিষয় আপনাদের সামনে আরও গুরুত্বপূর্ণ নিয়ে আসবেন সঠিক পদ্ধতি আজ আমরা বন্ধুগণ সত্যিকার অর্থে এমন এক যুগ সন্ধিকনে এসে উপনীত হয়েছি একদিক থেকে ইসলামের নামে যথেষ্ট অবহেলা অবজ্ঞা উদাসীনতা উপেক্ষা এবং আপনার নিম্ন কথা ইসলাম সম্পর্কে অনীহা চলছে চতুর্দিক থেকে মুসলিম মিল্লাতে মুসলিম সমাজে মুসলমান সমাজে আজকে ইসলামের কথা কেউ পছন্দ করে না ইসলামের অনুশাসন কেউ মানে না এমনকি ইসলামের ধর্মকর্মগুলো কথা কেউ যদি শুনে তা আপন ভাই আপন ভাইকে ভাই মনে করে না অথচ সবাই নামে মুসলমান অপর দিক থেকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইসলামের নামে যেই গুলি যেই বর্ষা যেই কামান যেই যে বিমান এবং যেই আপনার পিস্তল আর যে বন্দুক শত্রুদের মুখে যেটাকে আপনার নির্ধারণ করা উচিত ছিল যেটাকে তাদের প্রতি নিক্ষিপ্ত করা উচিত ছিল মুসলমান হয়ে আরেক দল অতি অতি অনুভূতিতে চরমপন্থী হয়ে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে ভুলেট ধরছে বন্ধুগণ পরিস্থিতিটিকে আসলেই দুঃখজনক কিন্তু দুঃখজনক নয় এটা শুধুমাত্র এই কারণে হয়েছে যে ইসলাম এবং দিন প্রচারের সঠিক পদ্ধতি আজকে আমাদের কাছে জানা নেই বরং ইসলামেরই আসল তথ্য জানা নেই তো আসুন আজকে আমি আর ভূমিকা লম্বা করে সময় নষ্ট করছি না শেখকে আমি সুযোগ দিচ্ছি উনি আপনাদের সামনে বিস্তারিতভাবে এসার আজানের আগ পর্যন্ত তার আলোচনা দীর্ঘায়িত হবে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন কীভাবে আপনার একজন মুসলমান হিসেবে বড় দায়িত্ব যে আপনি ইসলাম প্রচার করবেন অবশ্যই ইলিম আমল এবং সেই সাথে দাওয়াক সবারই দায়িত্ব এই দায়িত্বটা কিভাবে অত্যন্ত সুন্দরভাবে সুসংহতভাবে এবং অত্যন্ত সফলজনকভাবে আপনি পরিচালনা করবেন সেই জন্য আলোচনা করবেন শেখ সাহিবুদ্দিন বেলাল হাফিজ আমি তাকে তার আলোচনা আনি আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফালিয় তাফাদাল মাশকুরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া المرسালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিউহুমbihসানি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ইয়াকুলু সুবহানা ওয়া واعمل صالحا وقال انني من المسلمين ويقول سبحانه يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين ويقول النبي عليه الصلاه والسلام فوالله আমি সাধারণত ভূমিকা কমিয়ে রাখি সবার কাছে একটা করে যাওয়াল আছে আপনাদের মোবাইল ঠিক না আমার মোবাইলের দাম মাত্র একশো রিয়াল চার্জ ফুল আছে কথা বলা যাবে ঠিক না আপনার মোবাইল পাঁচ হাজার টাকার দাম চার্জ নাই কাজ হবে কি মোবাইল যেরকম চার্জ হয় আমরা আমাদের ইমান চার্জ করার জন্য এসেছি কি বলেন মোবাইলের যদি ব্যাটারি ভালো থাকে চার্জ করলে এক সপ্তাহ যায় পনেরো দিন যায়। আর যদি ড্যাম থাকে তাহলে দুই ঘন্টা পাঁচ ঘন্টা চলে ঠিক কিনা তা আজকে আমরা দেখব কার ইমানে ব্যাটারিটা কট্টুক জোরাল আছে আর দুর্বল আছে আজকের চার্জ দিয়ে কতদিন চলে ফজর পর্যন্তই নাকি এক সপ্তাহ না দুই সপ্তাহ না তিন সপ্তাহ না চার সপ্তাহ না ইলা আখরিল মৃত্যু পর্যন্ত এই চার্জ কিন্তু মানে মৃত্যু পর্যন্ত হতে হবে কি বলেন আপনারা সবাই রাজিত যে আজকের চার্জ আমাদের একেবারে মৃত্যু পর্যন্ত যেন হয় আর যেন চার্জ না লাগে ঠিক আছে আমার বিষয় হলো দিন প্রচারের সঠিক বা সাফল্য পদ্ধতি বা নিয়ম বা কানুন আমরা দুইটা শব্দ সবাই জানি একটা হলো দাওয়াত একটা হলো তাবলি বলে না জানি না জানি না দাওয়াত শব্দের অর্থ একাধিক হতে পারে আমাদের এখানে যেটা অর্থ নিব সেটা হলো প্রচার প্রসার করা এবং আহ্বান করা এই প্রচার প্রসার বাতিলেরও হতে পারে হকেরও হতে পারে কি বলেন এটা কাফেরদেরও হতে পারে মুসলমানদেরও হতে পারে বেদাতেরও হতে পারে শির্কেরও হতে পারে তৌহিদেরও হতে পারে ইমানেরও হতে পারে ঠিক না এই হল দাওয়াতের শাব্দিক অর্থ ইসলামের পরিভাষায় দাওয়াত ভালো করে বুঝবেন কিন্তু আমি কিন্তু জিজ্ঞেস করবো একটু পরপর উত্তর না দিলেন আলোচনা না করে আমি চলে যাব। আমি একজন শিক্ষক মানুষ আমার সঙ্গে যদি আপনার কথা বলেন আছিনা না হলে আমি জামুগা সকল মানুষের নিকট ইসলামের প্রচার করা এবং তাদেরকে একমাত্র আল্লাহ তার দিন ও পথের দিকে আহ্বান করা আর তাদেরকে ইসলামের পূর্ণ শিক্ষা দেওয়া ও তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করানো এটা হলো আবিধানিক অর্থ ইসলামের প্রচার করা তার দিকে আহ্বান করা তাকে তার পূর্ণ জীবনে বাস্তবায়ন করা এটা হলো দাওয়া বুঝা যাচ্ছে আপনাদের তবলিগ তবলিগ শব্দের অর্থ প্রচার করা প্রচার এই প্রচারটা খারাপের হতে পারে ভালো হতে পারে ঠিক না দরকার প্রচার হয় শিরকের না তাহিদের শাহ জালাল তারপরে খান খানজাহান আলী কিসের দাওয়াত করছিলেন তাওহিদের না সিরকের ঐখান থেকে এখন শিরিক হয় না তাওহিদ হয় তাহলে উনি করেছিলেন তাবলিক তাওহিদের দিনের আর এখন হচ্ছে উপযুক্ত মাধ্যম উত্তম পদ্ধতিতে সকল মানুষের নিকট পৌঁছানো তাহলে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে কার দিকে দাওয়াত হবে নাকি কোন খানকার দিকে তরিকার দিকে হকিকতের দিকে মারেফাতের দিকে দলের দিকে চিন্তার দিকে ব্যক্তির দিকে বুঝুর্গর দিকে না হবে কি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হেকমা হে আমার দোস্ত কে মোহাম্মদাল্লাম মানুষকে আহ্বান করো কোথায় অন্য কিছুর দিকে দাওয়াত করা হারাম কোন মাঝাবের দিকে কোন তরিকার দিকে কোন রায় কিয়াসের দিকে কোন বুজুর্গর দিকে কোন ব্যক্তির দিকে কোন খানকা কোন পীরের মুদ বানাবের জন্যে दावत ना नामा दावत किसर पीड़े विभिन्न तरीका दावत लेलिन मार्कोस माउसेतु एवं ओ समस्त बड़ बड़ो काफे नेतर दावत चाहिए जघन्य কারণ এটা ধর্মের নামে টুপি পরে নিয়ে আব্বা জুব্বা লাগায় ওরা তো পারে নাম এই জাহান্ন জঘন্য কি না আপনারা আমার সঙ্গে শুধু দাওয়াত আর তাবলিগের অর্থ বুঝেন আমার আলোচনা শেষ আপনার জন্য আমি বই লিখে নিয়ে আসছি দাওয়াত তাবলিগের নীতিমালা জানিতে নিতে চান নিয়ে পড়বেন ফটো স্টার্ট করে দয়া করবেন যে না আল্লাহ আমাকে এটা বোঝা করে বের করার এখানে আমি শুধু আজকে দাওয়াত একমাত্র ইর চাইতে উত্তম কথা বলার দিক থেকে যে আল্লাহর দিকে ডাকে নাকি বলছেন যে পীরের দিকে ডাকে মাঝাব হানাফি মাঝাব মানতে হবে সাফি মানতে হবে মালিকী মানতে হবে মা বল আদো এল্লাটা তাহলে ইসলাম দিক ইসলাম কি কোরআন হাদিস এবং যার ওপরে ওম্মতের ইজমা হয়েছে ইজমা মানে ইজমা উসমান রাজি আর ইজমার কথা বলে ওটা ভাওতাবাজি পকেট এবং প্যাটের ব্যবসা ছাড়া অন্য কিছু না এবং সবচেয়ে জঘন্য ব্যবসা ধর্মের নামে ব্যবসা যেটা বিনা পুজিতে বিনা লাইসেন্সে বিনা লসে শুধু লাভের ব্যবসা হয় এটা সবচেয়ে জঘন্য ব্যবসা দিয়ে পীরকাল বাবার কাছে নিয়ে গেছে ঠিক আছে ওরে যে গেলাম তোমার বাবার কাছে নিয়ে গেছে বলে না তোমার মার জন্য বলে না যে মা বাবার নি পায়ের নিচে সেই বাবার মুজ এবং ছেলের জনের কি না করে দিবে তাই এরা সার্টিফিকেট বিক্রি করে এই সৌদি আরবে আমার চোখ দিয়ে দেখেছি সার্টিফিকেট বিক্রি করতেছে জান্নাতের সার্টিফিকেট টাকা একশো আশি বিনিময়ে জান্নাত পীর সাহেব পীর সাহেবের একজন মুরগির দোকানে চাকরি করে আমাকে টেলিফোন করছে কি কেন ফানাফিল্লা কি হয়েছে আমাকে বলছে না হলে তোমার সম্পূর্ণ কিবান করছে তাও বাংলাদেশের হকানি আলী পীর কামেল এবং মোকাম্মেল পীর তাহলে যারা বাতিল ওদের অবস্থা কি এ হলো কামিল পীরের কাণ্ড এ হলো কামিল হকানি এবং মোকাম্মিল নিজে কামিল অন্যকে পূর্ণ করতে পারে হবে ইসলামের দিকে আল্লাহর দিকে ইসলাম কি কোরআন জয়িস না জাল হাদিস না গুজুরদের ব্যাখ্যা না বিশ্লেষণ না চিন্তাধারা না সুবিবাদের থিউরি না বাতিনি না হকিকত না এই সমস্ত সরিয়াত মারিফাত এগুলির মাধ্যমে মানুষে মানুষকে বাতিলের দিকে আহ্বান করে এরা তাহলে দাওয়াত করা মজার ব্যাপার হলো আমাদের দেশের হুজুর যদি বলা যায় হুজুর চলেন দাওয়াতে যাই তাহলে বুঝে খাওয়া দাওয়া আছে কে ঠেকনা বে কি কথা বলছেন না কেন আ খাওয়া দাওয়া যেই হুজুররা দাওয়াত মানে খাওয়া দাওয়া বুঝে ওরা তো পেট আর পকেটের ব্যাপারটাই চিন্তা করবে আমি বলি আমার দেশের হুজুরা পঁচানব্বই জন শক্ত করে নেবেন। পঁচানব্বই হুজুর যেটুক দিনের চর্চা করে সবটুক হলো কমার্শিয়াল আপনাকে জান্নাতি নিয়ে যাওয়ার জন্যে না মানুষকে দিন শিখাবের জন্য না আল্লাহ তহিত প্রতিষ্ঠা করার জন্যে না সিঁড়ি কুৎখাত করার জন্যে না সুন্দর বাস্তবায়নের জন্য না বেদাত মহব্বত এতে খেলে হরে উপা কত বড় মহব্বত হুজুরের আর রাসুলের মোহব্বত আপনার চাইতে ওই হুজুর কেমন তো বেশি হওয়ার কথা ঠিক না তো বেশি হলে তো বেশি বেশি করে ওনার বাড়িতে মিলাদ হওয়ার কথা একদিন মিলাদ হয় না তার বাড়িতে শুধু মানুষের খাই মহব্বতের কিছু ব্যাপার নাই ওখানে আপনারা এখানে অনেক কষ্ট করেন কত কষ্ট করে আমি তোদের বুঝি এখানে আর এখানে আপনাদের টাকা দিয়েরা রা মাসা বাহিনী দোদক বাহিনী বাহিনী অনেকেরই কি করতেছে গাধার উপরে চড়ে চলতেন ওই যুগে গাধার উপরে চড়াটা নিম্ন মানের তিনি গাধায় চড়তেন সুবাহ আল্লাহ আর হুজুর কেবলা বুলেট প্রুফ গাড়িতে মহমেদ প্রেসিডেন্ট যারা রাজনীতির কথা বলছে ধরপাকড়া করছে এরা বলছে মাদের বুলেট প্রুফ নিয়ে নাও হস্পিটাল খোলো এই গাড়ি বিক্রি করে পীর কি বলছে গাড়ি বিক্রি করে না সবচেয়ে জঘন্য দাওয়াত যারা আল্লাহ ছাড়া অন্যের দিকে দাওয়াত করে অনেক আছে এখানে পীরের মরিত লোকজন ঠিক করে দেশে নিয়ে যাওয়া মরিত বানায় বানায় না না বাতিল না হক ভালো করে বুঝেন বুঝবেন না কয় কিন্তু মলবিরা কয় আল্লাহ কি বলছেন আল্লাহর দিকে আহ্বান করো আল্লাহর রাস্তায় আহ্বান করো সিরাতে মুস্তকা আহ্বান করো আল্লাহ বলে নাই তোমরা কি করো যা ইচ্ছা তাই যার যার মতো সবাই মিলে আল্লাহর দিকে ডাকে দশ পীরের দশ মুরিদ আর দশ প্লাটফর্ম না একটা প্ল্যাটফর্ম তাহলে নিজের দিকে ডেকেছে না আল্লাহর দিকে দেখেছে আল্লাহর দিকে ডাকে নাই ডাকে সবাই একটা প্ল্যাটফর্ম হতো ঠিক না বেডিক এটুকু বুঝেন না বুঝেন না আমি তো কিছু বুঝি না কিছু মনে করবেন না খবর দেয় না জিজ্ঞেস করবেন আল্লাহ করতো মোহাম্মদ তুমি মোহাম্মদ এভাবেই বলতো তুমি বলছো নাকি পাঁচ অপ্ত মাস পরে বলো হ্যাঁ বলেছিত তুমি বলে এটা বলছো বলে হ্যাঁ এভাবে জিজ্ঞেস করতেন আর আমরা পিছিয়ে আহ পিছন ফিরে ফাটা যাবে না মনে করে ওটাই বুঝি বেশি আদব সুভান আল্লাহ তাহলে দাওয়াত বন্ধুক্ষণ আমি মনে করি আজকে দাওয়াত আর তাবলিগ এই শব্দটা যদি বুঝি আমরা দাওয়াত কিছুর হবে ইসলামের দিকে আল্লাহর দিকে কোন ব্যক্তি কোন বুজুর্গ কোন তরিকা কোন মারেফাট কোন রায় কোন কেস ব্যক্তির কোন দল কোন মতলিক মা তাবলিক জামাত তাবলিক করেন তাবলিক মানে প্রচার করা ঠিক না কি প্রচার করেন অমুক বুজুগ স্বপ্ন দেখলো অমুক হয়ে গেল অমুক তৈরি হয়ে গেল। করতে হবে শোনেন আল্লা বলেন আপনার প্রতি নাজিল হয়েছে ফাজালে ফেজালকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মকসদুল মোমিন কুদরি শরীফ পক্ষ থেকে নাজিল সহিদ এটাই কি উত্তম পদ্ধতি এবং মাধ্যম দিয়ে মানুষের সবার কাছে পৌঁছতো এটাই হল তাবলিগ এটাই হল তাবলিগ আল্লাহ বলেন যদি এমনটা না করো আমার থেকে নাজিল হয়েছে এটা তাবলিক না করে যদি অন্যটা কিছু করো তাহলে আল্লাহ আপনি তো মেসেঞ্জার আল্লাহ না তাহলে তাবলিক যতই মাথা ঠুকে বলেন যে আমি তাবলিক জামাত বা তাবলিক করি আপনি তাবলিক না আপনি তো বুজুর গুনের তাবলিক করেন মানুষের বাঙালো ছয় হসুলের তাবলিক করেন আপনি তো আল্লাহর ছয় হসুল জানিন না ইমানের কয় বলতে পারে না ঠিক না বুঝেন কথা যদি বুঝবেন না উল্টা থেকে যাবেন যখন যে হুজুর করবে এটাই ভালো লাগবে দরিল কি বলছে আল্লাহ বলেন আর সাতষট্টি নম্বর সুরা ফুসিল তেত্রিশ সুরা ইউসুফ একশো সুরা নাহাল ১২৫ দেখবেন। হবে একশো পঁচিশ সুরা মায়া সাতষট্টি আয়াদ আল্লাহ দেখেন বাল্লিগু আনি বখারি সুর হাদিস তোমরা যদি একটা আয়াতো জানো সেটারও তাবলিক করো প্রচার করো এই হাদিস পরে ঠিকই অনুবাদ করে কি একটা কথা জানলেও প্রচার করো আল্লাহ রসুল কি কথা বলছে না আয়া বলছে বাল্লিগু আননি। একটা করো। এই হাদিস পড়ে বটে কিন্তু অনুবাদ করে কি কয়েকটা কথা জানলে বুজুর্গের কথা স্বপ্নের কথা সেটা বেদাত হোক হোক কুপুর হোক সেটা তাবলিক করো না উজবিল্লা রাসুলের হাদিস পড়লো নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করলো এটা হারামি না শৈতানি না বাটপারি না বদমাশি না খুব ভালো কাজ এর চেয়ে আর কিছু হতে পারে না আল্লাহর কিতাব এটাই বুঝি আমরা না ওই হুজুরের বানানো ওই ওদের তরিকার ওদের বুজুগের ওদের মালিমদের লেখা বই আল্লাহ একবার ওইটা না বন্ধুগণ সুস্পষ্ট আমাদের কাছে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে ইসলামের দিকে এবং আনহুর পরে আর কোন ইসমা হয়নি আর যদি হয় ইসমা মানে সমস্ত উম্মতের আলেমরা কোন একটা বিষয়ে একমত পোষণ করবে এটা কেমন সম্ভব এ মালিক ও ও মুখ ও তুমুক সম্ভব কি তাহলে ইজমা তো নাই মিয়া কোরআন হানিস না ইসমা কয় ইসমা কি আছে ইসমাকারে কয়েক না করবেন এরা আমাদের এরা আমাদের খতিব এদের কাছে যাই ওদেরকে যদি আপনারা জানতেন হকিকত তাহলে ওদেরকে সালাম তো দূরের কথা ওদের চায়ে দেখতে না ওদের মুখের দিকে আল্লাহ নবী করেছিলেন না করেন না করেন ওই পদ্ধতি আছে না আমার নেতাজি যা করবে তা লিখতে হবে তেরো দফা চোদ্দ দফা পনেরো দফা ছয় দফা বানাতে হবে নিজে বানাতে হবে রফা দফা তো শেষ হয়ে গেছে রসুলের মৃত্যুর আগে আলিয়া আলিয়া মকমাল পরিপূর্ণ করেছেন নতুন করে স্বপ্নে খাল্লি কোন তোমার দ্বারা যদি একটা মানুষ হেদায়ত পায় তাহলে লাল উষ্ঠের চাইতে উত্তম এখন একটা লাল উঠ ওমানি উঠ মিলিয়ন রিয়াল দাম দশ মিলিয়ন রিয়ালের দাম কত দশ মিলিয়ন রিয়াল কত একটা মানুষ যদি হেদায়ত পাই অল্লা ওই যে একজন মনে অনেকে মনে করেন দাড়িওয়ালা হয়ে গেল অনেকে মনে হয়ে গেল অনেকে বুঝি জপলি বুঝি হয়ে গেল আপনি ইসলাম না বুঝে আরেকদিকে চলেন মানুষের বা ইসলামে চলেন তরিকায় চলেন কোন ফায়দা নেই বন্ধুগণ আজ দাওয়াত ও তাবলিগের নামে নিজস্ব চিন্তা ধারা দল মতের প্রচার ও দাওয়াত হচ্ছে অরিজিনালি আল্লাহর দিকে দাওয়াত এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকিরত কোরআন ও হাদিসের তবলিগ হচ্ছে না মানতে হবে কি পীর বুজুর্গ না আল্লা আল্লাহ বলেন কিন্তু এই কথাটা খুব কম মানুষই বুঝে তাই না ঠিক কি বলেন পীরের মাজারগুলি জমজমাট না জমজমাট না। মসজিদের চাইতে ভিড় বেশি কিনা আহ মাদাসের ছাত্র পাওয়া যায় ওখানে মাসা দেখবেন একটা করে মাছা খুলে রাখছে কারণ ওদের ওই বাতিল প্রচার করার জন্য আর মেড ইন জাপানে যদি একশো বার জিনা লেখেন তো মেডিনা হবে নাকি ওটা জিন্জিরা তুই জাপানি কন্যা এই যে এত বড় মাদ্রাসা এত বড় কিছু বলবো আমি সেটা হলো দাওয়াত তাবলিগের হুকুমটা কি দাওয়াত করা আল্লাহর দিকে এবং দিন প্রচার করা ঠিক আছে এটা সবার জন্যে সবার জন্যে নিজের জন্য নিজের পরিবারের পরিবেশ আত্মস্বজন মুসলমান কাপের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য প্রচার করতে হবে ঠিক না এই হুকুমটা হলো সাধ্য পর যার ক্ষমতা যার জটুক জানাশোনাটুক ফরজা আইন আর শেখ আব্দুর রাহ আফানের কাছ থেকে শুনছেন শোনেন নাই ফরজা আইন মানে সবাকেই করতে হবে আপনার বিবি সাহেবাকে কি আমি গিয়ে ডেকে উঠাবো অমুকের মা নামাজ পড়ো লাঠি নিয়ে ছুটবেন তোমার পিছনে না ছুটবেন না হুজুর কি বলেন কয়ে আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী কি মৃত্যুবার্ষিকী পায়ন করবে না হুজুর আপনি কেমনি জানেন কয়ে এই দেখ এই দেখ সবার লিষ্ট আছে মহাল্লাদ কে কবে মরছে কার কি সব আছে বেতপ তোরা ভুলে গেছিস আমি ভুলে গেছি নাকি ওই বেচারা আমাকে একদিন বলতেছেন বুঝার পরে দাওয়াত আমাদের সত্যের দাওয়াত আমাকে হুজুর একেবারে যাচ্ছে আমার বাড়ি পর্যন্ত পৌঁছছে আর আমার মাও আমার একেবারে ওই মৌমাছির মতো ধরছে ফুল গেছি সব চিন্তা করলেন কারণ এখানের সঙ্গে কি সম্পর্ক পেট আর পকেট কিন্তু নামাজ পড়লো কি না পড়লো সম্পর্কিগ করা যার জটুক ক্ষেত্র যার জটুক পরিধি যার জট্টুক জ্ঞান গরিমা এটা ফর্জে আইন সবার কিন্তু উন্মুতে মুসলিমার উপরে সমস্ত জাতির উপরে দেশের উপরে একটা ওলামা এখানে এরকম একটা গ্রুপ থাকতে হবে আপনি সব হুজুর করবে কারণ হুজুর তো দায়িত্ব নিয়েই না সার্টিফিকেটের কি দরকার আর এই বন্ধুগণ সবাই দাওয়াত করতে হবে সবাই কি করতে হবে আপনি জীবন জিন্দি করতে চান ইমান হবে আমলে করতে হবে দাওয়াত করতে হবে এবং ধ্বজ ধারণ করতে হবে সবার জন্য কি না এটা আলিকা আল্লাহরান মানুষ ওই ব্যক্তি যে নিজে নিজেকে নিজের পরিবারকে কেমতের দিন ধ্বংস করে দিয়েছে হালাক করে দিয়েছে কি করেছে খাসারাতের মধ্যে ফেলে দুনিয়া অনেক কিছু করছে কিন্তু আখেরাতে কিছু নাই হা হালা আদি এই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আলা আল্লাহ খুসরানুল মোবিন আল্লাহ বলেন এটাই হলো সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত আমরা কোথায় আছি একটু চিন্তা করি তো ছেড়ে দিয়ে সব হুযুদ্ধের উপরে ইসলামী সেন্টারে শেখ আজমাল বলবেন সাইফুদ্দিন বেল আহসা থেকে এসে বলবেন শেখ উমুক তয়েব থেকে এসে বলবেন আপনার কোনো দায়িত্ব নেই আপনি নওয়াজ পড়েন পাঁচ অক্ত আপনার ঘরে বন্ধু কেউ নওয়াজ পড়ে না দত করেন না মনে করছে এটা আমার কাজ না না আপনার দায়িত্ব বন্ধুগণ এইটা হল হুকুম জানা হল এবারে যেটা আমরা জানবো বিশেষ করে এই হুকুমটা যদি দেশের রাষ্ট্রপতি হন দায়িত্বশীলরা হন তাহলে তাদের উপর ফর যায় ঠিক আছে ওই যে গ্রুপ তৈরি হবে তাদের উপরে ফরজা আইন এইভাবে যদি যারা আলেম ওলামা আলেম মানে আমাদের দেশে কি আলেম কার সব জায়গায় মুসিবত আলেম কার করে বা মার্জিন কি বলে মাদ্রাসায় পড়ায় বা ইমতি করাই বা খুত বাদাই এ হলো আলেম ঠিক না এই তো আলেম ঠিক না। যে জানে ওকে আমরা আলিম মনে করি না আজকে যে আমি আলোচনা করছি আপনারা শিখতেছেন এই যেটুক শিখলেন এটুকের আপনি আলেম না এটুকু আপনি আলেম আমি সবসময় বলি আমার থেকে আপনার কাছে গেল এবার আপনি আর আমি সমান সমান আমার আমার টুক দায়িত্ব দায়িত্ব। আপনি আমি জানলেন এখন শিক্ষক বরং আপনার আমি ছাত্র হতে চাই বন্ধুগণ তাহলে আপনি আলেম যেটুক জানেন ওইটুকের আপনি আলেম বিশেষ করে যারা বড় আলেম যারা বসে বড় দায়িত্বে তাদের দায়িত্ব অবশ্যই বড় এর মধ্যে কুসন্দ কিন্তু আপনি যেটুক জানেন একবার এক ইঞ্জিনিয়ার সাহেব আমার সঙ্গে কথা কাটাকাটি করতে বললেন আমরা তো অনেক কিছু জানি না আমি বললাম যে আপনি একটা জিনিস আমাকে দেখাই দেন যেটা আপনি হালাল না হারাম যায় না যায় জানেন না অনেক কিছুই পাই না আর খোঁজ করে সবই জানি। চুরি করা হারাম জানেন না মিথ্য বলা হারাম জানেন না যোজনা করা হারাম জানেন না নাজ ছাড়া করা কুপুরি পাপ জানেন না কি জানেন আপনারা সবই তো জানেন এখানে আসছে আপনাদেরকে শুধু আমরা স্মরণ করাই দেওয়ার জন্য কেবল জানে না সব জানেন আপনি তাহলে কেবল আপনি আলেম না কে বলছে আপনাকে আল্লাহ রাসাল্লামের কোন ইউনি ডিগ্রি ছিল মধ্যে ডিগ্রি ছিলেন কি অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা আমাদের কাজই না ওটা বন্ধুগুন এই জন্যে সবাইকে এই কাজ করতে হবে প্রতিটি মানুষকে এবং যার যত ক্ষমতা বেশি তার দায়িত্বটা তত বড় হবে আর মধ্যে কোন সন্দেহ নেই বন্ধুগণ এই দাওয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এই যে দাওয়াত করব আর তাবলিক করব লক্ষ্য উদ্দেশ্যটা কি নিজের পার্টির ভোট বাড়ানো সমর্থক বাড়ানো মরিদ বাড়ানো আমাকে বলবে বাহ বাহ এগিয়ে চলুন আমরা আছি পিছনে এই জন্যে বাহবা নেওয়ার জন্যে তিন কোটি টাকার গাড়ি হবে এই জন্যে এই দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সবকিছুর আমাদের এই শ্রমের ই হলো আল্লাহ সন্তুষ্টি দুনিয়ায় সাফল্য আখেরাতে জান্নাত ঠিক আছে কিন্তু এই দাওয়াত কেন করব আমি কেন আপনাকে ডাকবো আল্লাহ কেন আপনাকে কোরআন হয়েছে আপনার কাছে পৌঁছাবো উদ্দেশ্য এক নাম্বার ভালো করে বোঝেন এক নম্বর কোন মুরিদ বানাবের জন্য নাই কোন পার্টির সদস্য বানাবের জন্য নাই ভোট বানাবের জন্য নাই নিজের গ্রুপের বাহ বানে নাই ইখরাজুল এবাদ, এবাদ, মিন কিবাদ মানুষকে মখলুককে মখলুকের এবাদত থেকে একমাত্র আল্লাহর এবাদত বন্দি করার জন্যে বের করে নিয়ে আসা এখন আমরা অনেকে নফসের বন্দি করি অনেকের টাকা পয়সা অনেকে বিবি অনেকে বাচ্চার অনেকের ঘুম অনেকের কি বলে ব্যবসা বাণিজ্য কেউ কেউ মনে নেতৃত্ব কর্তৃত্ব বিভিন্ন জিনিসের বন্দিগি করি ঠিক না মানে যার কথা মানেন তাই বান্দা আছে তাহলে যখন যখন কেউ পীরের বান্দা কেউ পার্টির বান্দা, কেউ গ্রুপের বান্দা কেউ তার নেতাজির বান্দা। ঠিক আছে তাহলে এই যে বন্দীগি আমরা করছি আল্লাহর কথা বাদ দিয়ে অন্যের কথা মতো চলছি তাহলে অন্যের বন্দিগি হচ্ছে না হচ্ছে না ওইখান থেকে বের করে নিয়েছে একমাত্র আল্লাহর বন্দুক শিক্ষা দেওয়া ঠিক আছে আল্লাহর বান্দা বানাই দেওয়া উদ্দেশ্য কি আল্লাহর বান্দা বানাই দেওয়া রাবি উবন আবদুল্লাহ না রাবি উব আবেদ সম্ভবত পারস্যের শেফাশাল রুস্তুম ডেকে পড়াইছে আপনাদের জোহরের পরে বসে আলোচনা করতেছিলাম বলে তোমরা ওই মদিনা থেকে পায়ে হেঁটে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে কেনই তোমরা যুদ্ধ করতে আসছো আমাদের এই রাষ্ট্র দখল লাগে ওই যে নিয়ে যাও। রাষ্ট্রে আমরা এই জন্য আসি যে মানুষ হয়ে মখলুক হয়ে মখলুকের এবারত না করে একমাত্র জন আল্লাহর এবারত করে আল্লাহর বান্দা বানাবের জন্য আমরা এটা করতেছি তাহলে দাওয়াতের উদ্দেশ্য কি হবে আল্লাহর বান্দা বানাবের জন্যে পীর সাহেবের বান্দা না পার্টির না গ্রুপের না নেতাজির না দলের না দেশের না ভাষার না সবাই আল্লাহর কথা বলে কিন্তু মূলত যখন হুজুরের কথা কথা আল্লা আল্লাহ বান্দাকার হলো হুজুরে ভালো করে খেয়াল করবেন বহু মশালা আছে মাঝাবী মশালা আমাদের যে কই এটা যেরকম ধরেন সুরাতে পড়তে হবে জানা জান না আমাদের মাঝাবে হানাফি মাঝ হবে সুরা পড়া লাগে না এখন যেহেতু তখন কি কৌশল করছে কেউ যদি পড়তে চায় তো দোয়া হিসেবে পড়বে সুরাফাতে হিসেবে পড়বে না কার কথাটাকে ঠিক রাখলো ইমামের কথা মাঝাবের কথা রাসুলের কথা কার বান রাসুলের কথা মনে আল্লাহর কথা রাসুল যা বলেছেন সবকি আহ শুধু জাহিরি না বাতিনি জানে হাকিকত জানে মারেফত জানে ইলমের শেষ নাই আল্লাহ নবী ইম ছিল তিরিশ হাজার আর এদের ইলিম হলো নব্বই হাজার আজম আবহানিফ রহমতুল আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাহির রহমতুল্লাহ আলাই ইমাম আহমদুল হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ কয় লক্ষ কয়টা হাদিস করছেন আপনার পিড়ে কেবল আপনার পেটের মধ্যে বাম বাড়েন তো কয়টা হাজি বের হয় কিছু জানে না জানে না বলবেনা নিয়ে আসেন পরীক্ষা করবে স্বর্ণকারী স্বর্ণ চিনবেন না আমি টিপলে বুঝুম আপনি বুঝবেন না বহু টিপে দেখছি হুজুর আলম্পম্প খুব টান দিলে আর কত এটা তো হুজুরে কইছে বই আছে তুমুক আছে বেটা আল্লাহ কি রাসুল কয়েছে জানা তুমি কিসের আলেন তুমি কিসের মুক্তি বড় দলিলটা কি আছে বিশ্বাস করেন ছাড়া মানি না দইল ছাড়া মানি না ইমা আবহানিফা আমার ইমাম বলেছেন হারামুন আলে কান্তুফি কালামি বেদনাফা বেদুন আন্তিলি ইমা আবহানিফা বলছেন খবরদার আমি কোন দলিলের ভিত্তিতে ফতুয়া দিয়েছি না জানার আগে দলিলটা না জানার আগে শুধু আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া তোমার জন্য হারাম মুফতির টাইটেল ফতুয়া লেখাপড়া করেছে আপনি কি মুফতি সাহেব আমি বললাম মুফতির বাবা আমি তোমরা যাদেরকে মুফতি চিনো ওই সমস্ত মুফতির বাবা আমি হুজুর শিখাই দিয়েছি খবরদার মুফতি ছাড়া ফতুয়া নিবে না সার্টিফিকেট আছে কিনা দেখে লুইবা ওরকম সার্টিফিকেটে কোনো বলছি আমি যে আমাকে দাঁড় হয়ে বক্তব্য দিতে দিবেন না কারণ দাঁড়িয়ে কথা বললে একটু ই বেশি আছে স্পিড বেশি আমি সাধারণত বসে কথা বলি যাই হোক আপনারা ব্যবস্থা করেছেন করার কিছু নেই তাহলে এই যে ঝালটা আপনারা নেবেন আপনার জন্য আমার জন্যই না দাওয়াতের উদ্দেশ তিদ প্রতিষ্ঠা করা শিরিখ উৎখাত করা কিন্তু অনেক গ্রুপের দাওয়াত আছে শিরিখ কে বাস্তবায়ন করা তৌহিদ উৎখাত করা আরো দাওয়াতের উদ্দেশ্য কি মানুষকে সিরাতে মুস্তাকিম সঠিক দিনের প্রতি আহ্বান করা আমরা সঠিক দিন না হুজুরের পীর মুরিদ বানাবের জন্য দাঁড়াতি ঠিক না হুজুরে হুজুরে কেবলা বলতেছেন আমাদের সতেরোটা বই আছে এই বই যে পড়বে সে নাজাদ পেয়ে যাবে সুহান আল্লাহ ওই বই পড়ে দেখলাম এর মধ্যে শিরিক কুফুর বিদাত দিয়ে ভরপুর আপনি পড়লে বুঝবেন না এই মুড়িদের এক এক মু ইসলামিক সেন্টারে হেধায় আমার অফিসে এসে কাঁধে কাঁদতে সে কেন কি হয়েছে আপনার কয় না খুশিতে কাঁদছি কে খুশিতে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করছি আমি ছিলাম কি কলেজের পরিবেশ এই পিড়ির মুড়ি আমার চাকরিটাও গেছে দুনিয়াও গেছে দিনও গেছিল আল্লাহ আমাকে হেফাজত করছে এখন মৃত্যুটা হলে আল্লাহ করে যে সিরিক অবস্থায় মারা যাবে ঠিকানা কোথায় যাহার নাম ও মাম্মা এত ওর আমি শিখ বিল্লা খেলায় যান না আর যে শিখ না করে মারা যাবে যাবে হয় প্রথমে একদিন না একদিন যাবে কিন্তু শিখ করে মরে গেলে তার ঠিকানা আল্লাহ তাদের মদত করবেন না আজ মুসলমান জাতির মদত নাই ঠিক না আছে কারণ কি কারণ কি কারণ কি মনে করেন এই যে তার জ্বলতেছে এই পৃথিবীর সবকিছু নেগেটিভ পজিটিভ দিয়ে এই পৃথিবীর আপনার জন্ম নেগেটিভ পজিটিভ দিয়ে আলো বাতাস্টগেটিভিটিভ দিয়ে নেগেটিভ যদি দুটাই হয় জ্বলবে বাতি পজিটিভ আপনি জ্বলবেন না বাতি জ্বলবে আপনারা বুঝেন না কথা বাতিল করে দিয়েছে সুন্নত বেদার এক জায়গায় করে দিয়েছে কাজে আগুন জ্বলবে দুনিয়াতেও আখড়াতেও জাহান নামের আগুন জ্বলবে দুইটা তৌহিদ কে তহিদ এর জায়গায় নেগেটিভ জায়গায় এরকম যদি ইলেকট্রিশিয়ান এর জন্ম হয় তাহলে সব জ্বলে পড়েছে আর তেগুনেই মুসলমান এরকম জ্বলতেছে কারণ যারা ইলেকট্রিশিয়ান আমাকে ধর্মের হুজুর রায় নেগেটিভ পজিটিভ এক জায়গায় দিয়ে বসে আছে খবর হয়েছে না হয়েছে না বুঝেন নাই বন্ধুগণ দাওয়াতের উদ্দেশ্য হল মানুষকে সিঁড়ি কুফুর অজ্ঞতা পাপের অন্ধকার থেকে তাওহ ইমান জ্ঞান ও সত্যের আলোর দিকে বের করে নিয়ে আসা দাওয়াতের উদ্দেশ্য হল জুলুম অন্যায় উঠিয়ে দিয়ে ইনসাফ দয়া এবং এহসানকে বাস্তবায়ন করা দাওয়াতের উদ্দেশ্য হল যাহার নাম আল্লাহর শাস্তি শৈতান ও প্রবৃত্তির গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহ রাসুলের আনুগত্যের দিকে মানুষকে বের করে নিয়ে বলে দাওয়াতের এবং তাবলিগের উদ্দেশ্য হলো যারা কাফের মুশ্রিক যারা মানে না যারা বেদিন যারা নাস্তিক তাদের উপরে হুজ করা দলিল কয়েম করা বলতে পারবেন না আমার কেমন আসে নাই যাহার নাম হুঙ্কার ছাড়বে আল্লাহ ছেড়ে দাও সহত্তর হাজার লাগাম পড়ানো হবে আর এক একটার লাগাম সহত্তর হাজার ফেরস্তা ধরবে কত লক্ষ হলো কয় মিলিয়ন কয় বিলিয়ন কয় ট্রিলিয়ন হলো যাহ নামকে সহত্র হাজার লাগাম পড়া হবে লাগাম বুঝেন না বুঝেন না গরুকে লাগাম পড়া হয় গোরা কে আর একটা লাগাম ধরবে যারা ভালো অঙ্ক হিসাবটা দেন না কত ফেরিস্তা হবে এরপরও দেখা দুইয়াজানা তুহা কুম না দিত ফেটে পড়বে জাহান নাম ছাড়ো এই সমস্ত সিরিপ করেছে কথা হে তো ওইটাই উল্টাটাই শিখেছি ফায়দা নাই কাদের কথা যারা এই জাহান্ন থেকে বাঁচাবের পথের কেউ তোমাদের দেখায় নাই ইসলামিক সেন্টার চোখে পড়ে নাই বলবে জাহান নামে যাবো আবু জাহালির আবু জাহালির গ্রুপ আবু জাল বলে নাই বাবদা জাহান নামে যায় আমরাও জাহান নামে মুসলমান নিজের কান দিয়ে শুনছি বলে যদি ওরা জাহান নামে যায় আমরাও যাবো একজন কয় ভাই ফিল্ম দেখা মুস্কিল এই সেই জাহার নাম কয় যদি ওই চিত্র জাহার নামে যাই মাফি মুসকিল একসঙ্গে থাকুম তো এ অসুবিধা নেই হাউলা বিল্লা মু যাই কি আমি বুঝাবো এই ব্যাখ্যা আল্লাহ রসুল্লো করেন নিজেদের ব্যাখ্যা কারণ মন্ত্রী হবে কোরআন মানে তৌহিদ প্রতিষ্ঠা করার সিকে উৎখাত করার দাওয়াত তাতে কেউ মানুকার না মানুক কিন্তু এখন দিন কায়েম মানে ভোট লাগবে কেন ভোট এটা আব্রাহম লিঙ্কনের কুপুরি বাদের নিয়মতা রহমান জাতির পিতা তাকেও তো আপনারা শেষ করছেন শেখ মুজিবুর রহমানকেও শেষ করছেন কি খারাপ করছিল আপনাদের ওরা ব্যক্তিগতভাবে কিছু খারাপ করছিল তাহলে কথা হচ্ছে কি বন্ধুগণ আমাদের বুঝতে হবে যে দিন কাইমের অর্থ হলো আল্লাহর আনুগত্য এটা কিভাবে বেদাত বলছি তহিত বলছি আমরা যাই না এই জন্য আমি একটা ইনশাল্লাহ আপনাদের জুমার নামাজের পরে বলছিলাম একটা বই লেখার বই লেখা শুরু করেছি সেটা হলো যে সমস্ত শব্দ শরীয়তের শব্দ তৌহিদ শিরিফ বেদাত সুননাথ অজেব ফরোজ নফল মোস্তাহ মাকরু এগুলি কাকে বলে এটার অর্থ কি শাব্দিক অর্থ কি আবিধানিক অর্থ কি পারিভাষিক অর্থ কি এদের বুঝাতে কি বুঝায় এগুলির একটা ডিকশনারি আপনি চাইবেন তহিদ কারবেন আহ তহিদের শাব্দিক অর্থ ব্যক্তিত্ব কত প্রকার কি তৌহিদ কেমন হয় কেমন হয় না এসে সব পেয়ে যাবেন কি খুব ভালো হবে না তাহলে দোয়া করবেন না আমার জন্য সবাই ইনশাআল্লাহ এই বছরের মধ্যে বইটা বের করতে হওয়া ইনশাআল্লাহ যাতে করে কেউ আর ফাঁকে দিতে না পারে আপনাদেরকে তা বলে বেদাত বেদাত বলে হুজুরি বেদাত বেদাত দিয়ে ভরপুর বেদাতের বিরুদ্ধে কথা বলে কারণ আপনি রান্না বেদাত কাকে বলে হুজুরে ধরে ফেলবেন আপনার কাজগুলি তো বেদাত বন্ধুগুন এই দাওয়াত এবং এই তাবলিগের পদ্ধতি কি হবে সিস্টেমটা কি হবে আলোচনা করতে গেলে সারা দরকার আমি আপনাদের কাছে বলবো আমি আপনাদের কাছে এটা ইনশাল্লাহ সংক্ষেপে করবেন ইনশালের চারটা মূল স্তম্ভ রয়েছে বা মূল পাট রয়েছে বা রয়েছে একটা হলো দাওয়াতের বিষয়বস্তু কি কার দিকে দাওয়াত করবেন ঠিক আছে দ্বিতীয় হলো যিনি দাওয়াত করবেন তাকে বলা হয় দাই কি বলা হয় দায় যাকে দাওয়াত করবেন তিন নাম্বার তাকে বলা হয় কি বলা হয় আর আরেকটা হলো কি দাওয়াত কিছু মাধ্যম কিছু কি বলে পদ্ধতি অবলম্বন করা দরকার আছে কিনা এই চারটা বিষয় আপনাকে জানতে হবে প্রথমে জানতে হবে দাওয়াতের বিষয়বস্তু কি এতক্ষণ আমরা জানলাম ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু না অন্য কিছুই দাওয়াত করা চলবে না জানছি না জানি ইসলাম কি কত রুকুন আর বৈশিষ্ট্য কি ইত্যাদি ইসলাম সম্পর্কে আর এই ইসলাম ছাড়া অন্য করছুর দিকে দাওয়াত করা বা ইসলাম ছাড়া অন্য কিছুর তাবলি করা চলবে না এই কথাটা বুঝছি না আমরা আলহামদুলিল্লাহ একটা শেষ আর বাকি তিনটা কয় মিনিট সময় আছে দেখেন আমি শেষ করে এই দিনটা শুধু কি আপনি ওই ফাজাইল এর দাওয়াত করবেন আর এক গ্রুপ খালি হুকুমতের দাওয়াত করবেন আর এক গ্রুপ খালি বায়াতের দাওয়াত করবেন আরেক গ্রুপ খালি জেহাদের দাওয়াত করবেন না পুরো ইসলামের পুরো ইসলাম একটু বাদ দিয়ে এক একজনের এক একটা নিয়ে এনেছে যার যেটা ফায়দা আর কি যার যেটার সঙ্গে ফায়দা ওইটুকু নিয়ে এনেছে বাকিগুলি বাদ না পুরো ইসলাম এবং ইসলামের মূল জিনিস কি তৌহিদ তৌহিদ প্রতিষ্ঠা করা শীত উৎ এই হলো মূল আল্লাহে আমি বলতে ছিলাম দিন দুইটা কথার মধ্যে শুধুমাত্র আল্লাহর এবার এবার তরিকাই হতে হবে এই তরিকার নাম কি তিস্তিয়া নকশাবন্দিয়া ফুরফুরিয়া চরমা আকবরিয়া নসাইদিয়া জাইদিয়া তরিকা মোহাম্মদী আবার কেউ তরিকা মোহাম্মদী উল্টাপাল্টা করে সেটা হবে না কি হবে না তাহলে বন্ধুগণ আমাদেরকে এই ইসলামের দাওয়াত করতে হবে দুই নম্বরে দায়ী দায়ী প্রতিটি নারী পুরুষ যার জটুক ক্ষমতা আছে যার জটুক যোগ্যতা আছে যে যত পরিধির মধ্যে আছে তারকেই দাওয়াত করতে হবে তাকে কি করতে হবে দাওয়াত করতে হবে এই দায়ী হবে ইসলাম বম বাস করলে একটা হাজি জানা হেত মোবাল্লিক মার্শাল দাওয়াত চিল্লা দিয়েছে বিষটা কিছু জানে না উমুক পিঠের পড়োমরিদ হুজুর বয়ান করলে মানে লাভ দিয়ে ওঠে দশ ফিট রাসুলের বয়ান শুনে আউবাকার লাভ দিয়েছিল তাহলে কিছু না আর বলে আল্লাহর পাগলের পাগল নাগল আমরা বুঝি না মনে করি বা কত বড় যেন যখন ইকন হারিসের বিরোধী বিপরীত তখন বুঝতে হবে ডাল মেকোস কালা পেট পকেটের ধান্দা হলে দায়ী কে সর্বপ্রথম তাকে জ্ঞান অর্জন করতে হবে তাকে ভালো হালাল জানতে হবে তাকে ধ্বর্য ধ্বজ ধারণ করতে হবে এখলার সঙ্গে আল্লাহকে খুশি করার জন্যে আহ নরম করে দয়া করে ভালোবেসেস্পর্ণ কাফের যাবো তুই কাফের যা লা তাহলে আসে নামাজ পড়ব নামাজ মন শান্তি হয় একজন আমাকে এসে বলছে শেখ খুব টেনশন কি করবো আমি বললাম যে আজকে সারাদিন আমার একটা আলোচনা করছিলাম টেনশন মুক্ত জীবন হ্যাঁ অনেক আজকে আমরা টেনশন টেনশনের মূল কারণ আমরা জানি না দায়ী হবেন তাকে অবশ্যই কোরআন ও সহিহাদিসের নির্ভেজাল জ্ঞান তার মধ্যে থাকতে হবে যেটুকু আপনি দাওয়াত করবেন নামাজ পড়া শিখাবেন মুসরুল মমিন থেকে নমাজ শিখেছেন আর ওই নামাজ শিখাবেন জায়জ নেই হারাম জায়জ নেই আমার এক ছাত্র আব্দুল মালিক নাম বাড়ি নীলফা মারিক আমাকে টেলিফোন করল শেখ আমার চাচা তিরিশ বছর ধরে কোনো একটা গ্রুপের সঙ্গে দাওয়াত তাবলিগের কাজ করে বেড়ায় চিন্তার অনেক কিছু দিনাজপুরে ছোট্ট আকারে একটা মার্কাজ করছি আর কি দুজন লোক কাজ করে তাই মানে ওখানে নিয়ে আসো তো ভাগ্যকর্ম উনি দিনাজপুরে তখন আসেন নিয়ে আসা হলো আমি বললাম চাচাজি ৩০ বছরে কি শিখেছে আপনি আমাকে বলেন কইমান শিখেছি আমরা ইমানের শাব্দিক এবং ইসলামের পারিভাষিক অর্থটা আমাকে বুঝাই দেন এই নেন কলম এই নেন ব্ল্যাকবোর্ডে লিখে আমাকে বোঝায় না শিখেছি দেখি বিরাট ব্যাপার কিনা উনি কিন্তু মাস্টার্সে ইংলিশে অনার্স মাস্টার্স ইউনিভার্সিটি থেকে ওই গ্রুপে ঘুরতে ঘুরতে চাকরি অবাদ বউ না খেয়ে মরছে নিজেও উল্টা পাল্টা আমি বললাম যে বলেন দেখি সবচেয়ে বড় ফরজ কি জানি না সবচেয়ে ফরজ লেখা আছে ওই বই পড়ে শিখবেন কি মিয়া হ্যাঁ যাক আমার সময় খোলা না আজানের আগে আমাকে বিদায় নিতে হবে মোট কথা দিকে তার জ্ঞান সম্পন্ন হতে হবে যেটুকু করবেন অনেকেই বড় বড় ফুটুয়া দেয়া বড়ি খাওয়া মকরু কোথায় আছে না মুখ বইয়ে খালি লেখা আছে মুফতি সাহেব মাসা মুফতি সাহেব হারাম যাইজ নেই তার জন্য জেনে শুনে কার দিকে দাওয়াত করছেন হারাল না হারাব করছেন সেটা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিতে হবে কি বলেন লাগবে না খাওয়া না হলে লাঠি আর নজ না পড়লে ও আচ্ছা আচ্ছা ঠিক কেমন হলো তাহলে হ্যাঁ খাওয়া পাক হলে লাঠি আর নজ না পড়লে কোন খবরই নেই তা হবে না বন্ধুগণ একজন দায়ীকে তার সরঞ্জাম তার অস্ত্র শস্ত্র সবচেয়ে হল করোন হাদিসের শিক্ষা নিয়ে আপনাকে করতে হবে সাহাবাহিক আমরা জিয়াল্লা আনুন আর সুলের কাছ থেকে শিখতেন নিজে আমল করতেন দাওয়াত করতেন যে যটুক জানছে ওটুকুই দাওয়াত করছে আল্লাহ একবার তাহলে আপনাকে জানতে হবে শিখতে হবে নিজে আমল করতে হবে অন্যকে দাওয়াত করতে হবে এজন্য আপনাকে নরম তরিকায় ভালো করে সুন্দর করে বুঝি একবার দুইবার তিনবার ধ্বজ ধারণ করতে হবে অনেক গুণের অধিকার আপনাকে হতে হবে বিশেষ করে দাওয়াত করার আগে ব্যাপারটা জেনে নিতে হবে দাওয়াত করার সময় খুব নরম ভদ্র খুব সুন্দর করে বলতে হবে আর দাওয়াতের পরে ধ্বজ ধারণ করতে হবে কারণ আসতে পারে বেটা অভাবিবেনা আছে। ঠিক না এক ছেলে চিটাঙ্গাড়ি একই বারে ওই কোবরপন্থী আসেই না তারপরও কিছু কিছু এখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে সঙ্গে ছুটি তিন মাস এক মাস সেরে ভাগ না তোর পাসপোর্ট জ্বালায় দেবো অভাবি চাইছিস মদিনা ইউনিভার্সিটিতে পরে আমাকে বলছে যদি আমি জানি জানি ওকে জিজ্ঞেস করছে মদিনা মনামু রায় কিয়ম হয় না হয় না কিয়ম হয় মদিনায় ক্যাম হয় তাই যদি না বলি তাহলে আমার পাসপোর্ট জ্বালাই দেবো আর পরতি দেবে না তোর দ্বারা কিছু হবে না হ্যাঁ তাই হয়েছে কিছু হয়নি হয়তো বন্ধু কর তাহলে আমরা দাওয়াত হবে ইসলামের দিকে তাবলিগ হবে ইসলামের দাওয়াত করবে কে যার যটুক যোগ্যতা আছে জেনে শুনে করবে আর এবার দাওয়াত করবে কার কাছে মাদৌকে সবাই সে মুসলমান হতে পারে কাফের হতে পারে অনেক কোয়ালিটি আছে শিক্ষিত ডাক্তারের কাজ কি ব্লাড টেস্ট করো ইউরিন করো কি বলে স্টোর করো অমুক করো তুমুক করো এসিজি করো তুমুক এর কি দুইটা ট্যাবলেট লিখে দেয় ঠিক না তাকে আপনার রোগীটা কেমন কোন ধরনের আর এম বিবিএস যদি যদি এম বিবিএস হন আর ডাক্তার যদি স্পেশালিস্ট হয়তো না রেফার করে দিবেন। ঠিক আছে কিন্তু হুজুরা রেফার করতে যায় না সব জাহিরি জানে নাকি বাতিনি জানে হেরাফের কিছু ট্রান্সফার করে নাকি বা মুফতি খালি মানুষের না মুফতি উত্তাকাল কোন মুফতির টাইটেল দিয়েছে মুফতি উত্তাকালাইন শুধু মানুষের না জিন্দোর ফত চিন্তা করে দেখছেন এক তার পীর সম্পর্কে বলল এই পীর সাহেব কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স এ মাস্টার ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ইকোনমিক্স টা ভালো করে বুঝেছে ধর্মের নামে ব্যবসা খুলে বিনা পুঁজিতে বিনা লাইসেন্সে বিনা লসে খালি ব্যবসায়ী করে যাচ্ছে তাহলে ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র সাকসেসফুল ছাত্র কিনা এই পীরের নামের আগে চল্লিশ কি ব্যাপার কয় আমাদের পীর সাহেবের একটি সব টাইটেল চিন্তা করছেন তো যাই হোক আপনি যখন দাওয়াত করবেন কাকে করতেছেন এটা আপনাকে বুঝে নেবেন আচ্ছা ভাই জমি যদি করতে চান আগে কি একটু চাষবাস করে ভালো করে নিরড়াই পানি টানি দিয়ে রস করে তারপরে বীজ দিবেন না ঠান্ডা মাটির মধ্যে আর ব্যাটা সরকার খারাপ বীজ দিয়েছে জাগে না গজায় না আগে চাষবাস করবেন না দুইটা উদাহরণ আপনি মনে রাখবেন আপনি একজন ডাক্তার অথবা একজন কৃষক কৃষক কি করে অপেক্ষা করে যখন মৌসুম আসে পানি হয় চাষবাস করে তখন লাগায় ওকে আদর করেন মোহবত করেন একটু পেপসি খান একটু ই করেন আস্তে আস্তে একটু এবার একটু কন বুঝছেন না বুঝেন নাই বোনাজ পড়ে না বিয়ে করছেন হয়তো বেনামাজি ঘরের পড়ে গেছে ভাগ্যাসেনা মানবেনা সব কথাই মানে হেতেই খালি মানবে না বান্দা অবশ্যই মানবে তাহলে আপনি ডাক্তার অথবা কৃষকের সঙ্গে উদাহরণ দিয়ে দাওয়াতের কাজ করবেন এরপরে হলো লাস্ট যেটা এ দাওয়াত করবেন যে করার কিছু পদ্ধতি এবং কিছু মাধ্যম কিছু মাধ্যম এবং কিছু পদ্ধতি আহ মাধ্যম পদ্ধতি যেমন পদ্ধতি যেমন আপনার পদ্ধতি একটা বললাম সেটা হলো কি আগে রোগ নির্ণয় তারপরে চিকিৎসা আগেই দিয়ে দেবেন এখন তো ডাক্তার খালি গেলেই হয় এতগুলো খালি লিখে দেব ডাকাত ডাক্তার না ডাকাত ডাকাত ডাকাত অল্লাহে ডাকাত ওরাও ডাকাত হুজুরাও ডাকাত যাবেন আজকে এক ভাই বলছিলেন হকিকত মারেফত এই ব্যাপারগুলি কি আসেন হকিকত মারেফাত জানার জন্য। আসেন আমি যত হকিকত বলবো আপনার পীর ওইগুলোর কোন খবরই রাখে না ও তো জানে আর আমি জানি কার আল্লাহ আল্লাহ রাসুলের কথার হকিকতেন থাকে কেন আলাদা গুলি কি কারণ এভাবে তাকে এই যে ডোজটা ওষুধটা খাওয়ার জন্য উৎসাহিত করেন না হবে না করব না রোগী কি ভাই ওষুধ খেতে চাই তথ্য খেতে চাই মানে লবণ ছাড়া হলুদ ছাড়া মানে ঝাল খাওয়া যাবে না খেতে চাই না খাবো না তাহলে ভাই একজন রুগীর মুখে জ্বর কারণে স্বাদ নাই খেতে চাই না এবারটা খাবি না ওর আগে জ্বরটা দূর করে এর পরে দিবেন পান্তা ভাত এক করে প্যাট ঠাইসা খাইবো কি বলেন ঠিক কিনাবে ঠিক তাহলে আগে রোগটা সারাবে চেষ্টা করেন খালি বেদাত বেদাত বেদ আরে বেদাত কি বুঝান তারপর নিজে নিজেই ছাড়বে সব তাহলে তার যদি কোনো তাকে এই চিকিৎসাটাকে নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে ডাক্তার বাচ্চাদেরকে বলে না বাবা এটা খেয়ে এটা ভালো হয়ে যাবে এটা হলে তোমার ওই হবে তোমার বাচ্চা খেয়ে নেই তারপরও খেয়ে নাই কারণ টাকা বাবাভাবে একটা গিফট হবে ঠিক না ওইভাবে তাকে উৎসাহ দিতে হবে কিছু মাধ্যম মাধ্যম যেরকম কথার মাধ্যমে দাওয়াত কাজের মাধ্যমে দাওয়াত সবচেয়ে উত্তম দাওয়াত হল কি আপনার চরিত্রের মাধ্যমে আপনি কিচ্ছু বলবেন না ওকে আপনার চলা ফিরা নেওয়া সবকিছু জানেই না কি বলেন ভাই একটা কুকুর আর বিড়াল না। শ্রীরগাল এবং কুকুর না কিন্তু দুইটাকে একসঙ্গে রাখলে আস্তে আস্তে আস্তে একটা একটা বন্ধু হয় না গলায় গলায় ধরে ঘুরে না আমাদের বাড়িতে কুকুর আর বিড়াল একসঙ্গে হয় লহাভাসে অসৎ সঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তাহলে ওকে আপনি কি করেন প্রভাবিত করেন আপনার কথাই খালি করা নহস্পর্ণ এই জন্য দেখতেই পারেন না কামের করতে বসে আছেন করলে হবে না তাকে ক্লাস হতে পারে কত কিছু হতে পারে খুদ বা হতে পারে বই হতে পারে প্রতিকা হতে পারে অনেক কিছু হতে পারে তো যখন আমরা দাওয়াত করব একদিন দেখবো সবাই যদি আমরা এখানে সবাই ভাই শিখি সঠিকটা আরেকজনকে দাওয়াত করি তাহলে সামনে বছরের যদি প্রোগ্রাম হয় এই মসজিদে জাগা হবে আজকে কতজন লোক হবে আটশো কে ধরে নিয়েছেন একটা এক বছরে যদি একজনকে বানাইতে পারেন তাহলে সাড়ে আট আর সাড়ে আট কত সতেরোশো জাগা হবে কিন্তু এখান থেকেই পাতান উড়ে যাবে কিনা এই তো ভয় আমার খবরদার मृत्यु मृत्यु मे सब सठी भाव दिन मिर्तु पुर्जुन्त। मिर्तु पुर्जुन्त। के, के, दीन बुझार बुझानोल कर दावत कर तबलिक कर तभिक दान कर अलैकुम वरह